প্রচার সকাল দশটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়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 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعث فينا معلمًا ومتممًا لمكارم الأخلاق عليه وعلى آله واسحابه ومن دعا بدعوته ومن نهج من هجه. وسلك سبوله إلى يوم الدين اللهم جعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد সুপ্রিয় দর্শক পৃথিবীর যে প্রান্তে বসে দেখছেন আপনাদের বেঁচে থাকার নিশ্চয়তার বিরুদ্ধে অনিশ্চয়তার সূচনা শুধু তাই না কবিরা মাধ্যমে হারিয়ে যায় দুনিয়ার সফলতা ধ্বংস হয়ে যায় দুনিয়ার সকল ভালো কিছু আর পরকালে কেবল যাহার নাম ছাড়া কিছু অপেক্ষা করে না বরং যদি কেউ কবিরাগুনা জেনে তার থেকে বেঁচে থাকতে পারে এতে তার নিজের অস্তিত্বই সমৃদ্ধ হয় সফল হয় দুনিয়ায় আর পরকালে দুনিয়ায় হাসানা পরকালের হাসানার সূত্র ধরে জান্নাতের চিরস্থায়ী ঠিকানায় ওই ব্যক্তি নিশ্চিত হয় যদি কবিরাগুনা থেকে বেঁচে থাকতে পারে তাই আমাদের উচিত কবিরাগুনাথ সম্পর্কে জেনে নেয়া কবিরাগুনা থেকে নিজেরা বেঁচে থাকা जन दे दूरे रखा सकुना बेचे थोड़ी जेने परस्पर आलोचना आस्था प्रतिष्ठित रबुल सबग विषय जेने जेनेबी ग प्रकारार प्रकृति जेने जेने प्रत्येक के कबीरा गुणामा मुक्त सुंदर जीवन अधिकारी हार तौफिक दान कर सबाई बोली আর এই জন্যে আমাদের এই উদ্যোগ কেউ রব্য আলমিন কবুল করুন বন্ধুগণ আমরা আজকে একটি কবিরা গুনা আলোচনা করব আর তা হল জন্মদানকারী পিতাকে পিতা না বলে অন্য কাউকে পিত্বের পরিচয়ে ধন্য করা অর্থাৎ পিতৃত্বের পরিচয় গোপন রাখা আসল পিতাকে গোপন রেখে নকল কাউকে পিতা বলে পরিচয় করা বা গ্রহণ করা এর মধ্যে দুইটি বিষয় একটি হলো জন্মদানকারী পিতাকে গোপন করে দেয়া বাবা না ডাকা আব্বা না ডাকা তাকে পিত্বের মর্যাদায় ধন্য না করা গোপন রাখা দ্বিতীয়ত যে পিতা নয় তাকে পিতা বলে গ্রহণ। কবিরা গুনা বন্ধুগণ দুর্ভাগ্যজনক সত্য আজ আমাদের মাঝে তা ছড়িয়ে পড়েছে প্রত্যেকটি মানুষ এই পৃথিবীতে জন্মের পর যে বিশাল বট বৃক্ষ তাকে ছায়া দিয়ে সুন্দর জীবনের রাস্তায় আগায়া দেয় জন্মের জন্যে যিনি প্রথম নিয়ামক সত্তা এই পৃথিবীতে আগমনের জন্য আর যার মাতার ঘাম আপনার আমার শরীরের রক্ত গুস্ত আর জীবন সেই পাবা বলে আলমিন তার মর্যাদা এতটাই দিয়েছেন जे बाबा मानी निजे अस्तित्व और निजे सत्ता भलो व्यवहार अभ्यास भागना था बचय गोपन करा अवश्य कबीरागुना जन्म दे अर्थात जार ओरस जन्म नहीं जारस पृथिवीते आसि नाई ता पिता परिचय करा ग्रहण करविरागुना এর মাধ্যমে একজনের মৌলিক দায়িত্ব পিতা হিসেবে পিতৃত্বের দায়িত্ব এবং কর্তব্য থেকে একজনকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে আরেকজন যার পিত্বের দায়িত্ব আর কর্তব্য পালনের কোনো সুযোগ নেই তাকে চাপিয়ে দেয়া হচ্ছে জুলুম করা হচ্ছে ইচ্ছা আর অনিচ্ছায় জেনে আর না জেনে বুঝে আর না বুঝে এই অপরাধটি কবে রাগোনা আল্লাহ কর আনাল কেরিমে বাবা আর মা তাদের সাথে ভালো ব্যবহার করাকে কে নিজের ইবাদতের অংশ বলে ঘোষণা করেছেন মা আর বাবার সাথে ভালো ব্যবহার করাকে কে তার ইবাদতের অন্তর্ভুক্ত বলে ঘোষণা করেছেন মা আর বাবার মর্যাদা শ্রেষ্ঠত্বের কথা ঘোষণা করেছেন মা আর বাবার প্রতি ভালো ব্যবহার করতে বলেছেন মা আর বাবা বিশেষ করে বাবা তার যে ব্যয় পরিশ্রম অবদান তাকে স্বীকার করে নিতে ঘোষণা করেছেন ইমানদারের দায়িত্ব বলে তা ঘোষণা করেছেন তবে আল্লা সফান পিত্বের পরিচয়ে মৌলিকভাবে কেবল যিনি জন্ম যার ঔরস থেকে জন্ম নিয়েছি তাকেই পিতা না এর বাহিরে আরো জনকে। পিতৃ পরিচয়ে ধন্য করেছেন করলকারিম অর্থাৎ একজন ইমানদার একজন নোমেন তার জীবনে সত্যি শরীয়ত অনুমোদন করে এমন বাবা হলেন তিন জন। অনেকে হয়তো আতকে উঠব বাবা তিন জন তিনজন কোরআন এবং সন্না দ্বারা প্রমাণিত বলে আলমিন তিনজনকেই বাবা হিসেবে পিতা হিসেবে গ্রহণ করতে আদেশ করেছেন এক নম্বর যিনি বাবা তিনি হলেন আদম আলি ইসাল্লাম আবুল বাসার মানব জাতির পিতা আবুল বাসার সকল মানুষদের পিতা নারী আর পুরুষ সবার পিতা আদম আলী হিসালাম তাকে প্রথম তৈরি করেন প্রথম সৃষ্টি তিনি আমাদের আদি পিতা আদম আলি হিসালাম আদি পিতা তিনি পিতা তাকে স্বীকার করতে হবে আদম আমাদের বাবা দ্বিতীয় হলেন আরেকজন মানুষ যাকে আল্লাহ আল বাবা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি হলেন মুসলিম ঘোষণা করেছেন এমনিতেই মুসলিম মিল্লাতের পিতা তিনি হননি বরং আল্লাহ তাকে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন অনেকগুলো পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন ইব্রাহিম আলী সালাম আর প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছেন এই পরীক্ষার মধ্যে যেমন ছিল নিজের পরিবারের অর্থাৎ তিনি লালিত পালিত হয়েছেন যে আজরের গৃহে ওখান থেকে পরীক্ষা শুরু মূর্তি ভাঙ্গার বাস্তবতায় চূড়ান্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপিত হওয়া এমনকি ইসমাইল আলিহ সালাম গলিজার টুকরু ফুটফুটে সন্তান এবং জীবনসঙ্গিনী হাজারা আলিহা সালামকে শিশুপুত্রসহ কাবায় मख्यतुलरुद्धारेबागर तमिर कर रेखे पूर्ण हो रबुल आलमीजा इमामा इब्राहिम तुम्हें मानव जर इम घोषणा कर दिल পুরস্কার দিলেন মানব জাতির জন্য ইমাম ইব্রাহিম আলী তিনি বললেন আল্লাহ আমাকে তো ইমাম বানালে কিন্তু কেবল আমি আমার বংশধরদের মধ্যেও তো ইমামত দিও তবুল আলমিন করলেন বলে তবে বললেন ইমামত পাওয়ার এই অঙ্গীকার মানব জাতির জন্য ইমাম বলে ঘোষণা করেছেন আর হা তাকে বলেছেন তিনি হলেন মিল্লত আবি ইব্রাহিম তোমাদের মিল্লাতের পিতা আমাদের জাতিসত্তার পিতা হলেন ইব্রাহিম আলী হিসাল অনেকেই স্টেশন স্থাপন করেছেন তিনটি স্টেশন থেকে মানবতা ছড়িয়ে পড়েছে সর্বত্র এক নাম্বার প্রথম স্টেশন হলেন আদম আলী হিসালাত ও সালাম থেকে তার জীবনের সঙ্গিনী হাওয়া কে সৃষ্টি করেছেন আর মহিলা ছড়িয়ে দিয়েছেন প্রথম মানবতার স্টেশন আদম আলা হয় দ্বিতীয় আদম মানবতার দ্বিতীয় স্টেশন নুহ আলী সালাতাম তার মহাপ্লাবনের সময়ে সব দুষ্ট ধ্বংস হয়ে গিয়েছিল নির্ধারিত হয়ে পৃথিবীতে আবার এটা হল মানবতার দ্বিতীয় স্টেশন সেই জন্য নু আলি হিসালাম বন্ধুগণ আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো তবে একটি বিরতির পর আমাদের সাথেই থাকুক स्त्री के घृणा ना कर मुस्लिम द्वित खंड विवाह हादिर संख्या तीन हजार चारश उन dialogue, dialogue. dialogue. Discussion. discussion discussion debate debate, debate. rebuttal rebuttal conclusion conclusion eliminate misconceptions about religion get enlightened witness dr zakir naik in a battle of words dekhun oh, <laughs> sammuk samore pratibishpatibar ratra 9 tay apuno samprochar shokal 10 tay bangladesh e pstv banglay othatheke karmadhye মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন আসলাম যে জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে হুসেন শাহিদুল্লাহ খান মাদানী আব্দুল রাজাক বিন ইউসফ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় कथाजेर इतिब क्रम विकास परवर्ती अनुष्ठान पिस আর তিন নম্বর স্টেশন হলেন সেদুনা ইব্রাহিম আলী হিসালাম ইব্রাহিম আলী হিসালের জন স্ত্রী থেকে দুইটি ধারায় মানব বংশ বিস্তৃত হয়ে কেমন পর্যন্ত থাকবে একটি ধারা থেকে আলী হিমাস্লা এবং তাদের মাঝে সৈদনা দাউদ আলী হিসালাম ছিলেন তৌরাত জবুর এবং ইনজিল এই তিনটি কিতাবুল আলমিন বনি ইসরা তাদের উপর নাজিল করেছেন যারা এই পৃথিবীর মাধ্যমে আরব হয়ে ছড়িয়ে পড়েছে আর এদের বদিরব্বুল আলমীর পাঠিয়েছেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ আলী যে এক শতভাগ উত্তীর্ণ হয়েছেন রব্বুল আলমিন তাকে মর্যাদা দিয়ে আমাদের জন্য মুসলিম মিল্লাতের পিতা বলে ঘোষণা করেছেন রব আলমিন তাকে দিয়ে তার পুত্রকে কুরবানি করানোর মতো কঠিন আদেশ প্রতিপালনেও তৌফিক দান করেছিলেন আর রব্বুল আলমিনের পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হয়ে নিজে শয়তানের মুক্ত থেকে রব্বুল আলমীর জন্য নিবেদিত হওয়ার পুরস্কার হিসেবে তিনি হয়েছেন মুসলিম মিল্লাতের পিতা মিল্লাতা মিল্লাত আবিহিম এই শব্দে রব্বুল আলমিন আমাদেরই ঘোষণা করেছেন সুতরাং একজন ইমানদার তার আদি পিতা আদম আলী হিসালুসালাম দুই নম্বর পিতা হলেন মুসলিম মিল্লাতের পিতা জাতিসত্তার পিতা ইব্রাহিম আলী হিসাল্লা আ তিন নাম্বার পিতা হলো জন্ম দিয়েছে তিনি যার ঔরস থেকে জন্ম নিয়েছে তিনি হলেন তিন নাম্বার পিতা সুতরাং এই জন বাবা একজন ইমানদারের অনেকে প্রশ্ন করতে পারে প্রসঙ্গ তো মা কয়জন একজন ইমান কয়জন মা এবং তার হাবিবাদ বাবা হলেন তিনজন মা হলেন পনেরো জন কিভাবে পনেরো জন মা একজন হলেন হাওয়া আলী সালাম। তিনি উম্মুল বাসার উম্মুল বাসার মানব বংশের মা মানব জাতির মা হা মা বলে ঘোষণা করেছেন তিনি হলেন বিশ্বনবী মোহাম্মদ রবীন্দ্র আর নবী তার সকল স্ত্রী ইমানদারদের মাধ্যমে স্ত্রীর মর্যাদা পেয়েছেন তেরো জন নারী জারিয়া সহ তাদেরকেও তারা সবাই মা আমাদের রসুল সালাম যাদেরকে স্পর্শ করেছেন যারা রসুল আখদের অধীনে ছিলেন আলমিন কেম পর্যন্ত অনন্তকাল পর্যন্ত তাদেরকে অন্যের উপর হারাম করেছেন তারা মা তাই রসুল সাসমের স্ত্রী তেরো জন আর এর মা মা হাওয়া আলি সালাম এই হলেন ১৪ আর পনেরো যার গর্ব থেকে পৃথিবীতে এসেছে সুতরাং একজন ইমানদারের বাবা তিনজন মা হলেন পনেরো জন কিন্তু এর বাহিরে আর কেউ মা আর বাবা নয় এর বাহিরে আর কেউ মা আর বাবা নয় কাউচিত এর বাহিরে মা আর বাবা না ইসলাম শরিয়া ভাবে এটা নিষেধ করেছে যে যার ঔরস থেকে জন্ম নেই তাকে বাবা বলে ডাকা যাবে না পিতৃত্বের পরিচয়ে ধন্য পিতা হিসেবে লেখা যাবে না সে আমার পিতা না কারণ তার ঔরস থেকে জন্ম নেই নাই রব্বুল আরমিন নিজেই বলেছেন মানুষ কুত থেকে জন্ম নিয়েছ কুত থেকে তুমি চিন্তা করে দেখো কালা আলাক আলাক থেকে সৃষ্টি করেছেন আর এই আলাক কুত থেকে আসে তা বাবার মেরুদণ্ড থেকে বাবার ঔরস থেকে সুলবি তারা এবং তারা বাবার পৃষ্ঠ দেশ আর মায়ের বক্ষ দেশ থেকে আসে তো বাবার পৃষ্ঠ দেশ থেকে বেরিয়ে আসা শুক্রানুর বাস্তবতায় পৃথিবীতে জন্ম নেয়ার যা যিনি তার ঔরস থেকে জন্ম দেন তিনি বাবা আর কেউ বাবা নন দুর্ভাগ্যজনক সত্য আজ আমরা এই জিনিসটাকে মারিয়ে যাচ্ছি অনেকেই বলবেন আজকের পৃথিবীতে পিতৃত্বের পরিচয়কে গৌণ করে দেয়া হচ্ছে মুখ্য পরিচয় অন্য জায়গায় চলে যাচ্ছে যদি একটি বিষয় খুব মেলা বলতে চাই তার মধ্যে দেখুন একটি মানুষ তার বাবার পরিচিত হয় হবে একজনের ব্যাপারে তিনি হলেন স্পষ্ট করেছেন কাছে ঈসা আলী হিসালামের দৃষ্টান্ত এই পৃথিবীতে তিন ভাবে জন্ম দিয়েছেন মানুষকে এক নম্বর ডাইরেক্ট মাটি থেকে কোনো মা বাবা ছাড়াই দুই নম্বর আল্লাহ সুফা জন্ম দিয়েছেন আরেকজন সঙ্গী থেকে रबुल आलमी एक हलो केवल मटीम आली साल नम्बर जीवन संगी थीवन संगी देह देह डायरेक्ट जेखन हदी शरीफे रही আদম আলি তসমের পা স্ত্রী হাও আলী হাসালামকে সৃষ্টি করেছেন আর তিন নম্বর ঈসা আলী সৃষ্টি করেছেন মা থেকেই কেবল বিনা বাবায়। এর বাহিরে স্বাভাবিকভাবে সকল সৃষ্টি জোড়ায় জুড়ায় মিলনের ভিত্তিতে পৃথিবীর স্বাভাবিকতায় জন্ম নেয় সবাই রব্বুল আলমিন সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন বিপরীত লিঙ্গের পারস্পরিক স্পর্শ সহচার্য এবং বিশেষ প্রক্রিয়ায় সবকিছু সৃষ্টি করে না বলে আরাম আমাদের স্বাভাবিক নিয়ম তো এই পৃথিবীতে সবাই আমরা জন্ম নিয়েছি একজন বাবা থেকে আর একজন মা থেকে একাধিক বাবা জন্ম দিতে পারে না বাবা একজনই জন্মের জন্য মূল হতে পারে এক বাবার অনেক স্ত্রী তারাও মা কিন্তু বাবা একজন আর আসলো জন্মদানকারীর মা ও একজন যদি ইমানের বাস্তবতায় কিন্তু বন্ধুগণ বন্ধুকিত পরিচয় আজ যেন গৌন হয়ে গিয়েছে তা কি জন্য যাতে করে বেবিচার ছড়িয়ে দেয়া যায় যে যার কাছ থেকে ইচ্ছা সন্তান উৎপাদন করাতে পারে তার মানে গাবি জানে না কোন সারে বাচ্চা হয়েছে এটা কি পশুত্ব পশুত্বকে বিজয়ী করার জন্যে আজ পিত্বের পরিচয়কে গৌণ করা হচ্ছে কবি রাঘ না মানব বংশ ধ্বংস করে দেয়ার স্বামী অস্তিত্বের বিরুদ্ধে অপরাধ যে বাবা নয় তাকে বাবা হলে পরিচয় আর যে আসল বাবা তাকে ছেড়ে দেয় তার পরিচয় না জানা নাম ঠিকানা না জানা এর মাধ্যমে বেবিচার কেও রোধ করা হয়েছে এই পৃথিবীতে মানুষ জন্মের মৌলিক ধারাকে স্বাভাবিক রাখা হচ্ছে কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আজকের পৃথিবীতে পিত্বের পরিচয় গৌণ হয়ে যাচ্ছে মাতৃ মায়ের পরিচয় হওয়া যাবে অসুবিধা নেই কিন্তু বাবা অবশ্যই উচিত এই ক্ষেত্রে বাবার পরিচয় একেবারে গৌণ মায়ের পরিচয়টা মুখ্য করে তোলা মানবতার বিরুদ্ধে অপরাধ এটা কবি রাখু আজ এমনটা শুরু হয়েছে আর এর মাধ্যমে ওই যে করুণ বাস্তবতায় বলতে হয় কূর থেকে কীভাবে বাচ্চা হয়েছে গাবি যে জানে না ওই ধরনের পশুত্বের জীবন পশু তো জন্মের পরে নিজের সব কিছু করতে পারে নিজে করে কিন্তু পিত্বের পরিচয়হীন যে জন্ম নেয় তার নিজের হয়তো অপরাধ নেই বটে কিন্তু সে তো আশ্রয়হীন কোনো কোনো ক্ষেত্রে সে তো ডাকাতের মতো হয়ে যায় फिरगण बोले जखल बाचय बद दिए नकल काउ के बाबा बहुत बापत्ति सबकि नकल सन्तान हाना दे बोलिए हिदायत नीफ कर बंदुगण शुद्ध तईना आज के समाजे धर्म विश्वास आवेग আর ভালোবাসা আশ্রয় করে অনেককে বাবা ডাকা হয় পিতার চেয়ে বেশি মর্যাদা দেয়া হয় শরীয় করেছে কবি রাখু না শ্বশুর শাশুড়ি যাদেরকে ডাকার জন্য আলাদা শব্দ রয়েছে শ্বশুর আর শাশুড়ি তাদেরকে এমন মধুর করে আব্বা আম্মা ডাকা যে নিজের জন্মদানকারী বাবাকে কোনোদিন এমন মধুর করে ডাকেনি এটি কি বিবেকের কাছে নিজের সুস্থ মস্তিষ্কের কাছে প্রশ্ন করে না ইসলামী শরীয়তে শ্বশুর শাশুড়ি চাচা চাচির অবস্থানে চাচা আর চাচি আপন চাচা আপন চাচি যে অবস্থানে শ্বশুর শাশুড়ি অবস্থানটাকে গৌল করে শ্বশুর শাশুড়ির পরিচয় আব্বা আম্মা বলে মধুর করে ডাকার যে চেতনা এর মধ্যেও কবিরা গুনার সুযোগ এবং যুগসূত্র অবশ্যই থাকে আমাদের এই সমাজ যার অনেকটাই প্রমাণ বন্ধুগণ আসুন না আমরা সবাই মিলে اشل جنمدان کری جار اولوش تک جنمدان چھی تاکی مر جادہ دی تاری چھایار نیچے تاری عبادان کے نیے اللہ عباد تیری دیکھ آگایا جائی اللہ سبحانہ وتعالی شکل کے توفیق دین آمین حدا ما عندی والعلم عند اللہ علیہ توکلتو علیہنی السلام علیکم ورحمت اللہ وبرکاتہ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 सकाल छंगलहानुंदर एक विधान न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 দেখুন বুলুগুল মারামের দার্সেহা হাদিস শুধুমাত্র পৃষ্টিমে বাংলায় বুলুগুল মারাম প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা